মানবতার সমাধান তাবাহিক দর্শ আমরা নিয়মিত নিয়মিতভাবে। আজকে আমরা অষ্টম দর্শে আসছি প্রিয় বন্ধুরা আমরা গত দর্শে আমরা তে হাদিস শুরু করেছিলাম যে হাদিসে আল্লাহ রাসুল সাল আলী হুসাল্লাম বা এক শ্রেণীর মানুষের কথা সুসংবাদ দিয়েছেন যারা বিনা হিসাবে এবং বিনা আজাবে যারা জান্নাতে যাবে তাদের সম্পর্কে আল্লাহ রাসুল সাল আলী হুসাল্লাম বর্ণনা করেছিলেন আসুন আমরা সেই হাদিস এর বাকি অংশ শুনতে যাই আমরা সেই হাদিসে শুনেছিলাম যে একজন সাহাবি তিনি হলেন হোসাইন বিন আবদুর রহমান তিনি বলছিলেন যে আমি সাঈদ বিন জুবাই রদ আল্লাহ তাল আহ কাছে বসেছিলাম তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে গত রাত্রে একটি তারকা ছুটে গেছিল সেই তারকা বিস্ফোরিত হয়েছিল তোমাদের কে দেখেছে আমি জবাবে বললাম যে আমি দেখেছি তবে আমি বলে দিলাম যে তবে আমি সেই সময় নামাজ বা এবাদত মন্দীতে ব্যস্ত ছিলাম না বরং সেই রাত্রিতে আমি খুব কষ্ট অনুভব করেছিলাম যার জন্য আমার ঘুম ছিল না তাহলে আমাকে বিষাক্ত সাপ দংশন করেছিল এই বিষাক্ত সাপ দংশন করার কারণে আমি রাত্রিতে জেগেছিলাম দীর্ঘক্ষণ পর্যন্ত সাইদ পরক্ষেদিন্তাপ তোমাকে দংশন করেছিলাম তুমি সুস্থ তুমি কি করেছ তিনি তখন জবাই বললেন আমার কাছে একটি হাদিস এসেছে আমি হাদিস শুনেছি শাহাবি তিনি হাদিস বর্ণনা করেন। তার হাদিসের আলোকে আমি রাত্রিতে সেই চিকিৎসা গ্রহণ করেছি চিকিৎসাটা কি সেটি হলো ঝাড়ফুকের চিকিৎসা সেই হিসাবে আমি ঝাড়ফুক গ্রহণ করেছি হোসাইন বিন আব্দুর রহমানকে সাঈদ বিন জুবাইর বললেন ঠিক আছে তুমি যা শুনেছ এবং সেই শুনে তুমি যেটা করেছো সেটা ভালো কাজ করেছো কোনো অসুবিধা নেই কোনো বাধা নেই তবে জেনে রাখো তোমাকে আরো একটি খুব সুন্দর বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম বলেন একদা আমাকে দেখানো হলো আল্লাহ আমাকে দেখালেন যে সব জাতিগুলিকে দেখালেন অর্থাৎ আমরা যেমন শেষ নবী মোহাম্মদ সাল্লাই উম্মত এই ধরনের পূর্ববর্তী যত নবীন এসেছিলেন নবী রাসুল রাসুল সাল্লাই বললেন যে আমাকে আমার সামনে আল্লাহ রা করলেন। আমি কিরকম দেখলাম আহো আর রাহ আমি দেখলাম যে এমন একটা নবী দেখলাম যে নবীর সাথে একদল মানুষ রয়েছে আবার দেখলাম ওয়ানী ওমা আহ আর রাজুল ওর রাজুলান আবার এমন নবীও দেখলাম যে নবীর মাত্র একজন অথবা মাত্র দুইজন সেই নবীর অনুসারী এই ধরনের আমি দেখলাম আবার এমন আমি দেখলাম যে নবীর এমন হঠাৎ আমি দেখতেছি এক বিশাল দল যেন তারা চলে আসতেছে মনে করলাম যেহেতু এটা বিশাল দল তাহলে হতে পারে এটা আমার তারা উম্মাত فَقِيلَ لِي هَذَا مُوسَى وَقَوْمُهُ كِنْتَ أَمَاكَ تَقُولُ دَاهِرَ جَنَا هَذَا ابْنار উম্মত না এরা হলেন موسی আলাইহিস সালাম এবং তার যারা অনুসারী তার উম্মত فَنَظَرْتُ فِئَةً سَوَادٌ عَظِيمٌ أتفهামি দেখলাম যে এরপর তারছে আরো একটা বড় বিশাল দল চলে আসছে বড় দল যখন দেখলাম বললেন যে এরাই হলো আপনার উম্মাত তবে এই উম্মাতের মাঝে একটা দল রয়েছে যে দলের সংখ্যা হল সত্তর হাজার মানুষ এই সত্তর হাজার মানুষ তারা বিনা হিসাবে এবং বিনা আজাবে তারা জান্নাতে প্রবেশ করবেন সুহান আল্লাহ রাসুল সালাম যখন এইভাবে বললেন বলার পরে সাহাবি বলতেছেন সুম্মা দাখালামু এভাবে সাহাবিদের সামনে তিনি এই বিষয়টা উপস্থাপন করলেন করেই তিনি সাথে সাথে একটু উঠে বিশেষ প্রয়োজনে হয়তো তিনি বাসায় গেলেন ঘরে গেলেন ঘরে গেলে ঠিক এই মুহূর্তে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলতে শুরু করলেন বলছে তারা কারা যারা বিনা হিসাবে বিনা আজাবে একেবারে সরাসরি জান্নাতে যেতে পারবে এরা কারা এদের এত মর্যাদা এত ফজিলত কেন কেউ কেউ মনে করলেন বিনা আল্লাহুম জান্নাতে যাবে। আবার কেউ না। তবে কি হবে ওদা কারা তারা কেউ মন্তব্য করলেন যে না হইতে পারে তাহারা এমন এই সত্তর হাজার ব্যক্তি তারা হবে যারা ইসলামে মুসলিম হিসাবে এমন ব্যক্তিরাই হয়তো সত্তর হাজার হবে এবং এরাই হয়তো বীরা হিসাবে জান্নাতে যেতে পারবে এছাড়া বিভিন্ন বিভিন্ন রকম মন্তব্য করতে থাকলো তারা যেন একটা আগ্রহ প্রকাশ করে এরকম মন্তব্য করছে ইতিমধ্যে আল্লাহ রসুল সাল্লা ঘর থেকে বের হয়ে আসলেন বের হয়ে আসে আল্লাহ রসুল সাল্লাম বললেন হোম আল্লাহন ও তারা হলো ওই মানুষ যার মাঝে এই বৈশিষ্ট্য রয়েছে দাগ দেওয়ার জন্য এই চিকিৎসা নেওয়ার জন্য কারো কাছে হাত পাতেনি কারো কাছে স্মরণাপন্ন হয়নি ওয়ালাই এত এবং তারা কুলক্ষণ বা ইত্যাদি কু ধারণা ইত্যাদি এগুলি কখনো তারা মনে করতো না বিশ্বাস করতো না আলা তারা সকল ক্ষেত্রে আল্লাহ আল্লাহ আস্থাশীল থাকতো এই হল চারটি তাদের বৈশিষ্ট্য আল্লাহ রাসুল বললেন তারা অমুক অমুক আর ইত্যাদি ইত্যাদি নয় বরং এই হলো মানুষ ওই সত্তর হাজার যারা বিনা হিসাবে বিনা যাবে জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য হল এই চারটি এই চারটি বৈশিষ্ট্যের কারণে তারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে যখনই আল্লাহ রসুল সালাহ আলহাল্লাম বললেন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 হে আল্লাহ রাসুল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ রবীন্দ্র বৃন্দ হাদিসটি এবং সহি মুসলিম এসেছে আমরা এই হাদিসটি শুনলাম সেই সাইদু জুবাই রি আল্লাহ আলহু তিনি ওই হসাইন বিন আবদুর রহমানকে জানালেন যে এই হাদিস যেটি আব্দুল্লাহ আব্বাস রাজা এখানে হয়নি কখনো তারা কুলক্ষণ ইত্যাদি বিশ্বাসীও ছিল না এবং তারা সময় জীবনের সুখে দুঃখে সর্বাবস্থায় একমাত্র আল্লাহ সুবাহ কাছে স্মরণাপন্ন হতো তার কাছেই তার প্রতি আস্থাশীল ছিল জান্নাত দান করবেন প্রিয় বন্ধুরা আসন এই হাদেশটি নিয়ে আমরা কয়েকটি দিক আলোচনা করে দেখি প্রথম দিক হলো যাদের কথা বললেন আল্লাহ রাসুল সাল্লাম যে বিনা হিসাবে জান্নাতে যাবে এর কারণ কি কারণ হলো তাদের চারটি বৈশিষ্ট্য ছিল প্রথম হল তারা কখনো ঝাড়ফুঁক কারো কাছ থেকে নিতেন না তাহলে আমরা যে জানছি ঝারফুক এর কিছু বিধান রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সাপেক্ষে আয়াত বা হাদিসের দোয়ার এর মাধ্যমে রসুল সাল্লাম তিনি নিজেও ঝাড়ফুক করেছেন এবং ঝারফুক গ্রহণ করেছেন ঝাড়ফুকের জন্য উৎসাহ ও অনুমতি দিয়েছেন অথচ সত্তর হাজার যারা বিনা হিসেবে জাননাতে যাবেন তারা ঝারফুক গ্রহণ করেন নাই আল্লা রসুল সালাম যে শব্দটি কখনো কারো কাছে ঝাড়ফুকের জন্য হতেন না কারো স্মরণাপন্ন হতেন না এর অর্থ এই নয় যে নিজের প্রয়োজনে তারা নিজের ঝাড়ফুক করতেন না এটা নয় কারণ নিজের প্রয়োজনে নিজের ঝাড়ফুঁক করা সেটা সরিয়চ্ছমত অবত অসুবিধা নেই এবং অন্যের কাছেও ঝাড়ফুঁক নেওয়া সেটাও জায়গা রয়েছে তবে অন্যের কাছে ঝাড়ফুক নিতে যাওয়া মানেই হলো অন্যের কাছে কাছে কিছু নিবেদন করা। তো তারা সকল ক্ষেত্রে আল্লাহ করতেন। অন্য কারো কাছে বিন্দু মাত্র বিষয়ের জন্য হলেও কারো কাছে আবেদন নিবেদন করতেন না কারো কাছে ছোট হতেন না তারা শুধু আল্লাহ নবুল্লাহ আলমনের কাছেই চাইতেন তাই এই বিষয়টি হলো তাদের জন্য গুরুত্বের বিষয় এই বিষয়টি হলো তাদের জন্য মর্যাদার বিষয় এবং কিছু নিয়ে অপেক্ষা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল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 জান্নাতিদের তালিকাভুক্ত করতে পারল না তার ধ্বংস হোক আপনার শিয়ান আরো বিশুদ্ধ পরিছন্ন করার জন্য দেখুন রমজানের বিধিবিধান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়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 জেই হাদিসে আল্লাহ হাজার মানুষের কথা বর্ণনা দিয়েছেন যে সত্তর হাজার মানুষ বিনা হিসাবে এবং তারা কখনো কারো কাছে ঝাড়ফুকের জন্য ধর্ণা দিতেন না কারো কাছে ঝাড়ফুকের জন্য স্মরণাপন্ন হতেন না অর্থাৎ ঝাড়ফুক নিজে করলেও তারা কখনো মানুষের কাছে কোনো বিষয়ে হাত পাততেন না ঠিক একই ভাবে এটা যদিও শরীয়তে বৈধ রয়েছে যদিও কিছুটা সেখানে আল্লাহ রসুল সাল আলহ্লাম অনীহা প্রকাশ করেছেন এরপরেও হাদিসেরা আলোকে সেটা জায়জ রয়েছে অর্থাৎ চিকিৎসার জন্য তারা এটা কখনো গ্রহণ করতেন না কারণ গায়ে কিছু লৌহ গরম করে সেঁক দেওয়া এই সেক দেওয়া এই কাজটাও অন্যের কাছে সহযোগিতা নিয়ে করতে হয় তাই এক্ষেত্রে নিজে নিজের করা যায় না সাধারণত অন্যের কাছে সহযোগিতা নিয়ে করতে হয়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 এই ঘটে যাবে বা এটা দেখলে এই হয়ে যাবে যে সমস্ত কুলক্ষণের বিষয় সম্পর্কে বৈশিষ্ট্য চতুর্থ ছিল আল্লাহ আলা যিনি আমার খালেক যিনি আমার মালিক যিনি আমার পরিচালক যিনি আমার রাজেক যিনি আমার হায়াত মৌদ সবকিছুর মালিক তাই সকল বিষয়ে পরিপূর্ণ ব্যক্তি পরিপূর্ণভাবে হিত প্রতিষ্ঠিত করতে পারবে তাই আমরা বলতে পারি পরিশেষে যে তাও প্রতিষ্ঠা করা এর কয়েকটি দিক রয়েছে এখনো পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠা হলো ওই ব্যক্তির যে কোনো সামান্য বিষয়ের জন্য হলেও আল্লাহ সুবাহ ছাড়া অন্য কারো কাছে না সর্বক্ষেত্রে আল্লাহ ছাড়া বিন্দুমাত্র বিষয়ের জন্য হলো মানুষের বা মখলুকের কাছে কখনো সে স্মরণাপন্ন নয় এটা হলো তাদের প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হল ইসলামে যতগুলি গর্হিত নিষিদ্ধ অপরাধ কাজ রয়েছে সেই সব অপরাধগুলি থেকে তারা সব সময় বিরত থাকবে সকল নিষিদ্ধ বিষয়গুলি থেকে বিরত থাকবে তৃতীয় হলো ইসলামের যতগুলি নির্দেশ এসেছে সেগুলি চাই পর্যায়ে হোক অথবা মোস্তাহাব পর্যায়ে হোক সেগুলি তারা সব সবসময় সাধ্য অনুযায়ী সেগুলিকে পালন করার চেষ্টা করবে এই বৈশিষ্ট্যগুলি যার মাঝে পাওয়া যাবে সেই ব্যক্তি কোনো সন্দেহ নাই তিনি হলেন প্রকৃত পক্ষে ঈদের পূর্ণ বাস্তবায়ন করতে পারবেন যথাযথভাবে আর সেই ব্যক্তির জন্যই সুসংবাদ হলে এই সুসংবাদ বিনা হিসাবে আল্লাহ আলামিন। এবং আল্লাহ রা আলামিন তাকে জান্ন দান করবেন প্রিয় বন্ধুদ এর ফজিলত ফজিল যেটি লেখক তিনি অধ্যায় বেঁধেছেন যে ব্যক্তি এ তাহিদ কে পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করবে আল্লাহ রব্লা আলামিন তাকে বিনা হিসাবে এবং বিনা আজাবে তাকে জান্নাত দান করবেন এই এমন ধরনের সত্তর হাজার ব্যক্তির কথাও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইহাদিশ উল্লেখ করেছেন এহাদিস পরিপূরক হাদিস হিসাবে অন্যান্য বিভিন্ন বর্ণনায় এসেছে যেমন শেখ আলবানি রাহিম তিনি সোহিহার মধ্যেও একটি হাদিস নিয়ে এসেছেন এর পরিপূরক হিসাবে যেটি হাদিস হাদিস নাম্বার হাদিসে সেখানে অতিরিক্ত বর্ণনায় যেটি এসেছে বাইহাকির বর্ণনায় হাদিসটি সহি সন সোহিদ আল্লাহ রসুল সালসাল্লাম যখন এই সত্তর হাজারের কথা শুনলেন যে তার উন্মতের মধ্যে এই সত্তর হাজার এমন মানুষ রয়েছে যারা বিনা হিসাবে এবং বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বলা হচ্ছে যে ফাস্তাযাদতু রাব্বি ফযাদানি মাআ কুল্লি আলফিন 70000 আমি আল্লাহর رب العالمিনের কাছে এই অঙ্কটাকে এই সংখ্যাটাকে আরো বৃদ্ধি করে চাইলাম তখন আল্লাহ رب العالمিন সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই সংখ্যাটাকে আরো বৃদ্ধি করে দিলেন কিভাবে যে সেই 70000 এর মধ্যে 1000 সাথে আরো এবং বিনা আজাবে জান্ন দান করবেন যখন কি হবে তাদের মাঝে এই বৈশিষ্ট্যতা থাকবি যে তারা তাওহিত কে পরিপূর্ণ বাস্তবায়ন করতে পেরেছে আর তাওহিত কে পরিপূর্ণ বাস্তবায়ন করার কয়েকটি দিক আমরা বললাম সর্বপ্রথম হলো তাকে তার সারা জীবনে যত রকমের অপরাধ রয়েছে সেগুলি থেকে বিরত এক নম্বর বিষয় দুই বিষয়ে ইসলামে অন্যান্য যেগুলি গর্হিত বিষয় নিষিদ্ধ বিষয় সেগুলি থেকেও তাকে বিরত থাকতে হবে তিন নম্বর বিষয় হলো আল্লাহ সবহানা হতলা যেগুলি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলি তাকে পূর্ণভাবে পালন করার চেষ্টা করতে হবে ফরজ যেগুলি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 আমাদের অনুসরণীয় পিতা ইব্রাহিম আলী হিসাতাম এরপর আমাদের রাসুল মোহাম্মদ সাল্লাম এরপর সাহাবাই কেরামগণ এবং তাদের মধ্যে আরো যারা উল্লেখযোগ্য রয়েছেন আমরা যেন সেই সমস্ত ব্যক্তিদের মতো পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করতে পারি এবং বাস্তবায়নের মাধ্যমে আমরা যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমাদের সকলের জন্য সেটি কবুল করে নিন। নিনিয়া আসুন আমরা এই হাদিসকে কেন্দ্র করে লেখক রাহমা তিনি আরো বেশ কতগুলি গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে অবতারণা করেছেন সে শিক্ষাগুলি আমরা একটু জানার চেষ্টা করি প্রথম বিষয় হল লেখক রাহমা হল্লাহ তিনি এর দ্বারা বোঝাচ্ছেন যেদ তাহলে বোঝা যাচ্ছে যে তাও হেদের উপর প্রতিষ্ঠিত হলে তার তো একটা সব রয়েছে প্রতিদান রয়েছে তাও হেদের উপর যারা থাকবে তাদেরও আবার কতগুলি স্তর রয়েছে অর্থাৎ কেউ কেউ কেউ ক্লাস ক্লাস ক্লাস এ ধরনের স্তর রয়েছে তাও হেদের উপর প্রতিষ্ঠিত ফার্স্ট ক্লাস হলো তারাই যারা বিনা হিসাবে এবং বিনা আজাবে তারা একেবারেই সরাসরি ভাবে জান্নাত লাভ করবেন তারা হলেন ফার্স্ট ক্লাস অর্থাৎ সেই ফার্স্ট ক্লাস তাহলে আমরা বলতে পারি সেই হাদিসের আলোকে তারা কারণে দ্বিতীয় স্তর রয়েছে তৃতীয় স্তর রয়েছে তাদের ক্ষেত্রেও আমরা বলবো যে যারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে এবং সের থেকে মুক্ত হবে যদিও অন্যান্য অপরাধ হয়ে থাকে আল্লাহ আল্লাহ রবী তাদেরকেও জান্নাত দান করবেন পরিপূর্ণ ভাবে তাওহীদ এর উপর প্রতিষ্ঠিত হওয়া হলো এর অর্থ হলো এই সে ব্যক্তি প্রথম হল শের জাতীয় সকল অপরাধ থেকে মুক্ত থাকবে দ্বিতীয় হলো ইসলামী যেগুলি অন্যান্য শের ছাড়াও গর্হিত অপরাধ রয়েছে সেগুলি থেকে সম্পূর্ণ মুক্ত হবে সেগুলি থেকে হবে নির আল্লাহ রবীল যে সমস্ত দিয়েছেন এই পর্যায়ের নির্দেশগুলি সে অবশ্যই সেগুলিকে পূর্ণভাবে পালন করবে চতুর্থ পর্যায় হলো যেগুলি ইসলামী মুস্তাহাবাত রয়েছে বা সুনান রয়েছে সেগুলির ক্ষেত্রেও পালনে সে সচেষ্ট হবে এবং সকল ক্ষেত্রে সে আল্লাহ সুবাহর উপর পূর্ণ আস্থাশীল হবে তার হৃদয়ে যেন আল্লাহ সুবাহা হতে আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে থাকবে আল্লাহ আলমিন যেভাবে খুশি হন যে সেভাবেই সে চলার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে বাস্তবায়নকারী সে ব্যক্তির সে জান্নাতে প্রবেশ করতে পারবে এই সুসংবাদ হল তার জন্য অন্যভাবে লেখক রাহেমহল্লা এ অধ্যায়ে আরো কিছু শিক্ষা তিনি বর্ণনা করছেন যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি দেখলেন তাকে দেখানো হলো আল্লা র প্রতিটি রাসুলকে তার অনুসারীদের সহ উপস্থাপন করেন আল্লাহ দেখলেন আবার কোন নবী এবং রাসুল এমন রয়েছেন যার সাথে একজনও তার অনুসারী নেই তাহলে এ হাদিস আমাদেরকে এটাও শিক্ষা দিচ্ছে যে আসলে আজকে আমরা দাওয়াত যখন দেব এমন নয় যে আমাদের অনুসারী বৃদ্ধি করার জন্য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 আস্থাশীল হয়ে থাকতে হবে এর অর্থ এই নয় যে মানুষ আমার দাওয়াত কবুল করছে না তাই মানুষের মন মতো আমি দাওয়াত শুরু করে দিব মানুষের মন মতো আমি ইসলামের নির্দেশনা দিবো বা ইসলামের কথা বলবো তা কখনো নয় বরং এ হাদিস থেকে আমরা এই শিক্ষা পাচ্ছি যে একজন নবী হওয়া সত্ত্বেও তিনি একজন অনুসারী পান নাই তাহলে আমাদের এটি কোনো অনুশোচনার বিষয় নয় বরং অনুশোচনার বিষয় হলো আমরা যদি সঠিক পথে সঠিকভাবে ভাবে কোরআন এবং সন্ন্যার দিকে দাওয়াত না দিতে পারি আমরা যদি বিভ্রান্তি বা ভুল চিন্তা ইত্যাদি চেতনার দিকে দাওয়াত দিই সেটি হলো আমাদের জন্য অনুশোচনার বিষয় বিজয় বন্ধুরা আমরা সকলেই যেন তাওহীদের পরিপূর্ণ বাস্তবায়নকারী হয়ে বিনা হিসাবে এবং বিনা আজাবে জান্নাতে যেতে পারি আল্লাহ আমাদের সকলের জন্য সেটি কবুল করে নিন আপনাদের সকলকে এই আহ্বান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 لهم أجرهم. لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم و عليكم السلام السلام عليكم একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয় পৃথিবীর বড় বড়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 আমাদের ইমেল করুন